দেখেন এখানে ভালো করে লক্ষ্য করেন আগের বিষয়গুলো বলা হয়েছে ইমানিনু নতান আনে গাইবের উপরে ইমান হয়েছে আখেরাতের কথা ইমান বলা হয় নাতে হুম ইউ মিনুন এরকম আছে কি বলা হয়েছে প্রতি খালি ইমান আনে না ইমানের উপরে আখেরাতের প্রতি তারা আনে তৈরি করে আখেরাতের উপরে মানে একজন মোমিনতে ইমানের উপরে দরজা ইমান থেকেও আরো উপরে হইল ইয় আখেরাতের বিশ্বাসটা হবে ইউ কিনুন তৈরি হবে তার ভিতরে এটাকে বলা হয়েছে আখেরাতের প্রতি আখেরাতের প্রতি ইমান না আখেরাতের প্রতি তো বলে ইমান আর এক মধ্যে পার্থক্যটা কি ওগুলা বলা হলো ইমান আখারাতকে বলা হইলোয়াকিনটা কয়েক রকমের একটার নাম হলো এলমুল একটা হলো আইনুল ইয়াকিন আরেকটা হলো হাক ইয়াকিন আরেকটা হলো দালালাতুল ইয়াকিন কয়েক রকমের ইয়াকি নাকিন মানেমের মাধ্যমে এটা হলো একটা হলো আইন একবার নিজের চোখে সরাসরি দেখা এটার নাম আইন আরেকটা হলো হাকিয়াক মানে এমন তৈরি হবে যে তৈরি হওয়াটা এখানে হকের দাবি মানে তৈরি হতেই হবে এটা হলো হাতকি আক এবার উদাহরণ দিলে বুঝবেন কোনটা এলমুলিয়া আইন কোনটা হাতকা আল্লা কুমত मृत्यु पर्त चेषा कर देखो कि स्वप्ने देखें इमामीबाउल्ला क्या देखे एक बार देखे আবারকেও কো বলছেন যে 101 বার আল্লাহকে দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও দেখেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে একবারও দেখেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে موسی আলাইহিস সালাম কয়বার দেখছেন রাবি আর আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ কি বলছেন দেখবানা আমাকে দেখা সম্ভব না তো মুসা আলাই মত নবী কারণ কে আমার ময়দানে সমস্ত মানুষ বেহস হয়ে যাবে বেহস থেকে সর্বপ্রথম উঠবে কে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ রসুল আমি উঠে দেখব। দেখেন এই যে নোয়াখালীর মানুষের মতো সাদের দেশে গিয়ে তারা নাকি ফা রেখে দেখলো যে এক লোক বসে দিচ্ছে আগে যায় বাড়ি কোথায় বলে যে নোয়াখালী আমেরিকার লোক যাওয়ার আগে আছে সুফান আল্লাহ তাহলে কত বড় মর্যাদা সম্পন্ন আল্লাহর একজন নবী সুহান আল্লাহ কে আমাদের ময়দানে সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে সর্বপ্রথম কাপড় পরানো হবে কাকে মর্যাদা রসালতের মর্যাদা পেয়ে আল্লাহকে দেখতে পাইলেন না আর এই দেশের জাহেল মানুষরা বিশ্বাস করে যে আবু হানিফ রহমা একবার আল্লাহকে দেখছেন আল্লাহকে কিভাবে দেখে আল্লাহকে দেখার মতো আল্লাহকে তৈরি করেন আল্লাহকে দেখতে পারবে না এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না এই চোখ বলে আল্লাহ রব আলী জান্নাতবাসীদের চোখকে আল্লাহকে এমন ভাবে তৈরি করে দিবেন যে চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে রু ইয়াতুল্লাহ আল্লাহকে দেখা রু ইয়াতুল্লাহ এই রুইয়াতুল্লাহ সবাই দেখবেন ইনশাআল্লাহ আমরা সবাই দেখবো ইনশাআল্লাহ পূর্ণিমার দিন পূর্ণিমার চাঁপ যখন উঠছে নবীশালাম বললেন এই যে পূর্ণিমার চাঁদ যেভাবে তোমরা দেখতেছ তোমাদের রবকে তোমরা ঠিক এইভাবে দেখবা তুদাম যেদিন নতুন ঈদের সাঁত উঠে সেদিন দেখবেন যে মাগরিবের আগেই ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তার উপরে যা দাঁড়ায় থাকে ঈদের সাঁত উঠবো ঈদের সাঁত উঠলে পরের দিন ঈদের যাইতে পারবো সাঁপ তো সেদিন বড় হোক না একবারে হালকা হয়ে ছোট্ট করে উঠে তো আসলে বাচ্চারা তো দেখতে পারে না তারা দেখেও না বড় মানুষেরা দেখে তাও দেখে যে অনেক কষ্ট করে দেখে একজনে দেখে চায়। এই যে দেখার জন্য যে ক সেখানে কার আগে কে দেখবে জানে এরকম আমরা সবাই কুটি কুটি মানুষ একসাথে যদি আল্লাহকে দেখতে যায়। তো একজন হইলো অনেক লম্বা আরেকজন হলো খাটো খাটো মানুষটা যদি লম্বা মানুষের পিছনে পড়ে সে আল্লাহকে দেখতে পারবে না আল্লাহ দেখার ব্যাপারে এইরকম অবস্থা যেমন আকাশের চাঁদ লম্বা মানুষ যেভাবে দেখে ছোট মানুষও খাটো মানুষও ওইভাবে দেখে কেন সামনে হলে লম্বা মানুষের জন্য খাটো মানুষের সমস্যা হইতো এটা তো উপরের দিকে তা আল্লাহ রবুল্লা আলমিন কে দেখবে বান্দারা এটা হক কিন্তু দেখা সম্ভব না এই চোখ দিয়ে দেখা সম্ভব না আমরা যে কথাটা বলতেছিলাম যেম এর মাধ্যমে আমাদের তৈরি হবে এলেমের মাধ্যমে এই কোথা থেকে এলএমের সোর্স কোথায় হবে সোর্স অফ নলেজ আল কোরআন এবং নবীলাম এর সোহিদ হাদিস এখান থেকে আর নবী সালামেরামাজ দেখে ফেলেছেন জাহান্নাম দেখে ফেলেছেন তারপরে সিদ্দর মমতা দেখে ফেলেছেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ দেখে ফেলেছেন মুসাই আল্লাহিসামের সাথে নবিসামের সাক্ষাৎ আমরা আপনারা দেখছেন মুসাই আলাইস্লামের সাথে কোনদিন দেখা হয়েছে দেখা হয়নি সচক্ষে দেখা ইমান এই জন্য আল্লাহাক বলছেন একদিন তোমাদের ইমানও আইনুল ইয়াকিন হয়ে যাবে जख सकारतुल माउत शुरू हो जाए तक इमाना यहां आईनल जख सकारतुल माउद शुरू हो नबी सला सलमाम नबी सलामर अंतकाल समय जिज्ञासा रसुल्ला अपना शरि कीसे फातेमारदी आल्ला बैठा हमने তখন নবিসাম বললেন এটা কষ্ট না সোভান আল্লাহ এটার নাম হলী সালাম সাকারাতুল মাউতকে হক বলছেন সাকারাতুল মাউত মৃত্যুর যন্ত্রনা আল্লাহ সুরা আল্লাহ নাম এর মধ্যে যখন তাদের বাহির করে দাও গামারাত গামারাতুল মাউতের অর্থ হল সাকারাতুল মাউ মুমিনদের রুহ সের রুহ মালা ইকেরা বের করবে কিন্তু যারা গুণাগার যারা কুকুর যারা মুসেকিন তো আল্লাহাক বলেন মালাইকার আরো বলবেন আলিয়া মা তুনা আজাবাল আজ থেকে তোমার লাঞ্ছনা কর আজাবের সূচনা হতে যাচ্ছে আজাবলহুন এই ঘাত আর এলমুল থাকবে না হয়ে যাবে আইনুলিয়াতে এবার আপনি সব দেখে গেছেন আইনুল ইয় যখন মালাইকা দেখবেন মৃত্যুর ফেরস্তা দেখে যাবেন তখন আপনার ইয়াকিন হবে আইনুলিয়াতে आईनिंग हासर देखते हिसाब हो देखते, देखते, देखते मीजान देखते देखते शाफा देखते जाना देखते जहां रुत देखते ہاؤ سراتراتان আমি দেখতেছি রাখে নবিরাসুলের দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় কষ্ট হয়তো যে জিনিসটা দুনিয়ার মানুষদেরকে বুঝানো সেটা আখেরাত অন্য জিনিস যত সহজে মানুষকে বুঝাইতে পারতেন আখেরাত বুঝানোটা ছিল সবচেয়ে কঠিন এই জন্য আম্বিয়া আলহিমুসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে বিশাল অংশ জুড়ে শুধু আখেরাত থাকত কারণ আখেরাতের বিশ্বাস এটা অনেক কঠিন